ولا زد له ولا ند له ولا حد له ولا عد للا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده الَّذِي يَرْسَلَهُ إِلَى كَافَّةٍ لِّلنَّاسِ بَشِيرًا وَنَزِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا صلى الله تعالى عليه وعلى آله وآثحابه وَبَعَرْكَهُ سَلَّمَ تَسْلِيمًا كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تذي قلوبنا بعد إذ هديتنا وهب لنا ملة كرحمة إنك أنت الوحّاب وقال رسول الله صلى الله عليه وسلم ها من أيام أحب إلى الله أن لَهُ له فيها من عشر ذي الحجة يعدل سيام كل يوم منها بسيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القد آمنت بالله صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم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 বাহ গাল মিলনা আল্লাহ রব্বুল্লা আলমের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ গত সপ্তাহ আমি একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে একটি আয়াত এবং হাদিস পড়েছি এবং বিষয়টি অসম্পূর্ণ রেখে আমি প্রভাব পড়েছি আপনারা সকলে জানেন বাকি অংশ এসবটা বলবো সেটাও প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহর যত নেয়ামত মানুষ বুক করতেছে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইমান ইমান আল্লাহ রব্দুল আলমিনের সবচেয়ে বড় নেয়ামল কারণ ইমান ছাড়া কোনো মানুষ জাননাতে যেতে পারবে না সে যত বড় অলিয়াল্লাই হোক না কেন যদি ইমান না থাকে তাহলে তার জান্নার খুব ভালো না ইমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য আমাদের বুজুর গান এদিনের কিছু আমল কথা আমি আপনাদের সম্মুখে বলেছি ষাটটি আমল এমন আছে যেগুলো ধারাবাহিক নিয়মিত ফারণ করতে পারলে বুজুরগানের দিন গ্রান্টি দিয়েছেন যে অবশ্যই ইমরানের সাথে মৃত্যুবরণ করবে তার মধ্যে একটি আমল বলেছি পাঁচ রক্ত নামাজের পরে কোরআনে তালিমের একটি আয়াত রক্ত নামাজের পরে একটি আয়াত পড়ার জন্য আমি বলেছি আয়াতটি আপনাদের স্মরণ আপনি কিনা জানি না আবার বলছি আয়াত আমাদের পরে কমপক্ষে ফাঁসবার আপনাকে পড়ার জন্য বুজুরগান বলেছেন যদি পড়তে পারেন তারা তাহলে তারা গ্রান্টি দিয়েছে আপনার ইমানের সাথে মৃত্যু হবে এ আয়াতের মর্ম আমি যত সপ্তাহে বলেছিলাম ওয়াহানা মিল্লাদ রহমা আয়াল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করুন রহমত দ্বারা সারে মেসকাত মোল্লা আলী তারি রহমতুল্লাহ আলাই বলেছেন আল মুরাদ হচ্ছে রহমতের উদ্দেশ্য ধর্ম গ্রহণ করেছি এনেছি মৃত্যু পর্যন্ত যাতে আমি এই ইমান রূপর ইসলাম রূপর অটল থাকতে পারি এর জন্য আমাকে আপনার তৌফিক দান করুন যেহেতু অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ইমান আনে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষা পদে বিপদে পড়ে তার ইমানটাকে সে জলাঞ্জলি দেয় ইমান বিক্রি করে ফেলে পরিশেষে ইমান নিয়ে সে করতে পারে না এমন হাজার নজির আমাদের দেশে আছে কোনো বিপদে পড়লে গালাগালি শুরু করে তুচ্ছ তার চিল শুরু করে আল্লাহর সম্পর্কে বিভিন্ন মন্তব্য শুরু করে বিপদে পড়লে এজন্য বিপদের সময় বিশেষ করে মানুষ ইমানের উপর অটল থাকতে পারে না অথবা টাকার মোহে পড়লে ইমানের উপর ইসলামের উপর অটল থাকতে পারে না अल्लाह हमारे सकल के इमान अटम थारौपिक दान करजरतुआसलम संगे मोकबलादूगर हजरत मुसा अल्लाद्लम संगे मोकला करार्ज्जन इस सकले जादूगर छाठ हजार ओरा जख মোকাবেলা করার জন্য মাঠে নেমেছিল মুসা আলাই সালাদুসালামের কাছে অনুমোদিত চেয়েছিলেন সর্বপোতম ইমান তুলকিয়া কু না আল কাদু আগে আপনি দেখাবেন না আমরা দেখাইতাম জাদুঘররা মুসা আল্লাহ সাল্লা সালামের কাছে অনুমতি চেয়েছিলেন যে জাদু আগে আপনি দেখাইবেন নাকি আমরা দেখাইতাম মুসা আলাহ সাল্লা সাল্লাম বলেছেন পাল আল খু তোমরা দেখাও ওদের প্রত্যেকের হাতে একটি লাঠি ছিল একটি দড়ি ছিল রশি জমিনি ফেলার সঙ্গে সঙ্গে দড়ি এবং রশি উভয়টি সাঁপ রূপান্তরিত হয় জাদুঘর ছিল ষাট হাজার ষাট দুগুণে এক লক্ষ বিশ হাজার সাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কেমন জাদুবিদ্যায় তারা পারদর্শী ছিলেন চিন্তাটা করেন তাও যথা পিনা মুসা আলিয়ালাম তো মূলত মানুষ ছিলেন নবী যারা ওরা তো মানুষ ওরা তো আর ফেরিস্তা না আল্লাহি মিনাল মালাই কিন্তু রুসুলা ওয়িনার নাস নবীরা হয় মানুষ অন্য আর কিছু না এক লক্ষ বিশ হাজার সাপ দেখে বিদ সন্ত্রস্ত হয়ে পড়লেন যে মরটি কি করতে হবে আমাকে আল্লাহ পাক বলেছেন কুলনা আল্লাহ তাকব ভয় করো না আইন দেখা আলা তুমি বিজয় হবো আল্লাহ পাক অবয় দিলেন শান্তনা দিলেন তারপরে ঘটনা বলার দৃশ্য না এখানে আসল প্রসঙ্গে এইটা কি মূলত জাদুঘর না আর কি দেখলে বলতে পারো চোর চোর কিছু নেয়ার না যে যে পেশায় পারদর্শী হয় সেখ্যেছিলাম লাঠি ফেললো আল্লাহগুলো খেয়ে ফেলেছেন ওরা বুঝতে আছে যে এটা কোনো জাদু না মুসালাই সালাম কোনো জাদুঘর না এটা হচ্ছে একটি অলৌকিক শক্তি অলৌকিক শক্তির মাধ্যমে সে আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য মাঠে এসেছে আমরা এর সঙ্গে মোকাবেলা করে পারবো না সকলেই এক বাক্যে পড়ে নিলেন ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা করে সকলেই মুহূর্তের ভিতরে মুসলমান হয়ে গিয়েছে ওদেরকে বিভিন্ন ভাবে ধমক দিয়েছে লাউসল লিবান নাচ মুক্তি নাচ খেজুরের ঢালে সুলে চড়াবো তোমাদের জানতে পারবে আসাধ্য আজা বা তার কথি কঠিন এবং দীর্ঘস্থায় জানতে পারবে বিভিন্ন ধরনের ধরেছে ষাট হাজার জাদুঘর কি উত্তর দিয়েছে যাই কিছু ইসলাম ধর্ম করেছি ইমাম তো এনেছি নির্যাতনের যে পরিমাণ চালাও। কিন্তু এটা আর কখনো হিন্দি। ইমানের ছাপ যদি কোন মানুষ একবার জন্য পেয়ে যায় এটা জীবনে আর কখনো তার থেকে বের হয় না এটা কখনো শেয়ার আর ছাড়ে না যাদুগররা সেইটাই পড়ে গেছে বলেন যাদুগররা তখন সেইটাই পড়েছে সেইটা অবস্থায় ওরা জান্নাতে কোন কামড়ায় যাবে আল্লাহ সেটা পর্যন্ত দেখিয়ে দিয়েছে ইমান কি মজবুত সেরা এত দমক এদের কোন ক্ষতি করতে পারে নাই ইমার উপর অটল থাকা এটা কত বড় এক দৌলত কত বড় একটা জিনিস এই জন্য উপর অটল থাকার জন্য আমাদের সকলকেই আল্লাহর দরবারে কি করতে হবে সীমান্তে এনেছি ভালো কথা কিন্তু মৃত্যু পর্যন্ত যাতে এটার উপর আমরা অর্ডল অভিযোগ থাকতে পারি ওর জন্য দোয়া যুক্ত বলেছিলাম সামনে যখন কোন মসিবত তিনি যখন পেরেশান হইতেন হয়তো তাছাড়া জেলাতে মন্ডিত তিনি বলেন আল্লাহর নদী এই দোয়াটি অধিক পরিমানে পড়তেন ইয়া হাইয়া কইমাদি গাফি আমাদের মধ্যে এখানে এমন কোনো মানুষ নেই যে কোনো না কোনো বিপদে কথিত অবস্থায় নেই প্রত্যেকে ছোটখাটো একটা বিপদে আমরা আছি এই জন্য আমরা বেশি বেশি করে আস্তাগি এবং হাদিসের মধ্যে এও এসেছে যে বলে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ রব্দুল সঙ্গে সঙ্গে তার দোয়াটি কবুল করে দিচ্ছে এগুলো মুনাজাত করবো দুই একবার ইয়া ইয়া আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। তিন নাম্বার আমল দোয়া আজান আজানের পরে দোয়া পড়া আজানের পরে কি পড়া ভাই দোয়া পড়া এটা সিমানের উপর বরণ করার জন্য তৃতীয় নাম্বার আমল আজানের পরে দোয়া পড়া আজান দেয় মোয়াজিনে মোয়াজিনের কি প্রজিলন আলহিম বলেছেন ওদের ঘা কেমদিন সবার থেকে লম্বা হবে গা হবে কি সবার থেকে লম্বা এই আগে দুই ধরনের একটা হইতে পারে একটা তার লম্বা হবে অথবা আরেকটি ব্যক্ত হচ্ছে এরা তিলের উপর দাঁড়াবে টিলা তিলের উপর দাঁড়াবে এই জন্য ওদের ঘাটা লম্বা দেখা যাবে এক পজিলত দ্বিতীয় নাম্বার পজিলত মানা সিমি নাম হতা হু বার মিনান্ন আল্লাহর নবী বলেছেন আমার কোন উন্মত যদি আশায় পাওয়ার আশায় সাত বছর আজান দেয় কুতিবেলা হু বার তুমিন্নার তাহলে কেমন দিন যার নাম আগুন থেকে তার জন্য কি রূপ যার নামে না তার জন্য জ্বলবে না সাত বছর সবের আছে যদি কোন মানুষ আধান দেয় অন্যে আছে মানুষ আর জিন বাদে জড় পদার্থ অর্থাৎ মহাজিনের আজান এই যতগুলো জিনিসে শুনবে কেমতের দিন তার নাজাদের জন্য তার বরত্বের জন্য ওই জিনিসগুলো সাক্ষী দিবে ফজিলত মহাজেনের তো মোয়াজের এই ফজিলত শুনে নবীর দিক দিয়ে আমাদের থেকে অনেক এগিয়ে আমরা ওদের সমপর্যায় কিভাবে বুঝতে পারি সাহাব নবীর দরবারে দরখাস্ত করলেন তখন সাল্লাই বলেছেন ঠিক আছে মন খারাপ করার কোন কারণ নেই মোয়াজ যখন মসজিদে আজান দিবে আর আজানের আওয়াজ যখন তোমার কানে আসবে মোয়াজ যে শব্দগুলো উচ্চারণ করবে যে বাক্যগুলো উচ্চারণ করবে তোমরা মোয়াজনের অনুরূপ বাক্যগুলো উচ্চারণ করবে এক কথায় আজানের জবাব মোয়াজন যখন বলবে আল্লাহ একবার আল্লাহ হো তুমি যখন শুনবে তুমিও আসতে বলবে আল্লাহ একবার আল্লাহর মহাজিন যখন বলবে আর সাধু আল্লাহ তুমিও বলা সাধু আল্লাহ মহাজিন যখন বলবে আহ মোহাম্মদ রসুরহ তুমিও তারুদ্দুল বলা সাধু আন্না মোহাম্মদর রসুরহ আমরা অনেকে এখানে ভুল করি মহাজিন যখন আর সাধু আন্না মোহাম্মদ রসুরল্লাহ বলে আমরা বলি সল্ল্লাহু আলহি আমরা কি বলি এটা কিন্তু আজানের উত্তর না কিন্তু নাম শুনলে বলবেন সল্লু আলাহ্লাম কিন্তু এ উত্তরে কোন সল্লু আলাহিসাল্লাম আসবে না এই উত্তরে বলিতে হবে মহাজিনের মতো কি আসাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ এভাবেই দিতে হবে আজানের উত্তর কথা বুঝছেন কিনা আপনারা আজানের আশা দেওয়ার না মোহাম্মদর রসুল এটা শুনলে আমরা বলি সাল্লাই সাল্লাম না এটা তার আজানের উত্তর হবে না আপনি মহাসদিন যেভাবে আপনাকে বলতে হবে মহাসীন যখন বলবে আলাল পালাব আপনাকে বলতে হবে এখানে এসে একটু ব্যস্ত মহাজিনের মতো না আর সাধুান্না মোহাম্মদ যেভাবে বলবে আমিও সেভাবে বলবো আর যখন মহাজিন বলবে শেষ পর্যায়ে যখন বলবে আল্লাহ আল্লাহ আমি বলবো আল্লাহ একবার আল্লাহ যখন বলবে আমি বলবো লাহা এটা আজানের একটা উত্তর হল এটা মুস্তাহাব তারপরে নবী বলেন আগাম উত্তর দেওয়ার পরে একটা দোয়া আছে যদি তুমি দোয়াটা পড়তে পারো আল্লাহ এ পর্যন্ত হচ্ছে বোখারি দেওয়া বুখারিতে এতটুকু আর চাঞ্জল খিতাল সেখানে আরো একটি বাক্য ভিত্তি এরা আমার পরে যদি এই দোয়াটি করতে পারো আজান দেওয়ার কারণে যে মর্যাদার অধিকারী হয়েছে আল্লাহ রব্বুল তোমাকে সেই মর্যাদা দান করবে নবে আরো বলেছেন এই দোয়াটি যদি পড়তে পারো কালকে আমাদের তোমার জন্য আমি ফুটতে পারলে আপনার জন্য নবীর সুপারিশ কি হবে হাসর ময়দানে কোন মানুষ যদি আমাদের পক্ষে কাজ না করে কোনো লাভ হবে আমরা আমাদের আমল দিয়ে যে টুটা আমল আমাদের আজান দেয় আজানের জবাবটা আমরা দেই না কিভাবে দিতে সেটাও জানে না বিভিন্ন জন আমরা বিভিন্ন কাজে জড়িত থাকি টেলিভিশন যারা চালায় ওরা টেলিভিশন চালায় বৈশাই থাকে কিন্তু মহাজ আজান দিতেছে এর কানে আওয়াজ দিতেছে তোর কাছে খুব বিরক্ত লাগতেছে যে মহাজেন এই মুহূর্তে কেন আজান দেয় এই জন্য আজান শুনবে আমি মুসলমান উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করব আজান শেষ হওয়ার পরে যে দোয়াটি পড়ার জন্য বলেছেন আমি এই দোয়াটি অবশ্যই পড়ার কি করব চেষ্টা করব আমি যেভাবে বলছি টেলিভিশনে যেভাবে শোনেন আপনার ওইভাবে না মুহাম্মাদানিল বলেন না ওসিলা কোনটা বলবেন না তুকলি পূর্ণি আজ একবার কবে আপনার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে এবং মৃত্যুর সময় আপনার ইমানি মৃত্যু নসিব হবে ইমানি বলতে চাননি সকলে এই জন্য এই দোয়াটি অবশ্য পড়বে একামতের উত্তর দেওয়া এটাও মুস্তাহাব আমাদের বুজুরগার একামতের উত্তর দেয় মহাদিন যখন একামত দেয় এটারও উত্তর আছে উত্তর দিতে মুস্তাহাব দিতে পারেন তো ভালো আর যে ব্যক্তি উপর আমলে অভ্যস্ত হইতে পারে তার একদিন শূন্যতির উপর আমলের কি আসবে কথা বলেন না কেন স্প্রিয়া আসবে আর যে শূন্যত অনুযায়ী চলে সে ফরজ ফরদের প্রতি আমলের জন্য কি হবে আগ্রহী হবে যে মুস্তাহ ছেড়ে যায় সে সুন্নতির উপর আমল করতে কি কারণ ছেড়ে দেয় তার থেকে ওয়াজীব ছুটে যায় আর যত ছোটই হোক না কেন আমরা বলি গুণা সগিরা গুণা কবিরা গুনা দুই ফগিরা গুণা চাবিরা গুণা অর্থাৎ বড় গুণা ছোট গুনা কেউ কেউ এভাবে ভাগ করে আর কোন বুজুর গানে তিনি বলতেছেন না গুনের মধ্যে এ ধরনের কোন ভাগ নেই গুণা তো গুনে গুনা আবার ছোট আবার কি গুনা তো গুনে গুনা যত ছোটই হোক না কেন আল্লাহ থেকে আপনার দূরত্ব সৃষ্টি করবে আপনি কথা গুণা যত কি হোক না কেন ছোট হোক না কেন এই গুনা আপনার মাঝে আর আল্লাহর মাঝে কি সৃষ্টি করবে দূরত্ব দূরত্ব সৃষ্টি করবে আর ন্যাক যত ছোটই হোক না কেন একবার ছোট ন্যাপ এটা আপনার মাঝে আল্লাহ আল্লাহর মাঝে নৈকট বাড়াবে দূরত্ব সৃষ্টি করবে না আপনার আল্লাহর নিকটে বুঝতে পারবে তার নবী বলেছেন আধার ঘরে দোয়া পড়ার জন্য কি বলেছেন ভাই নাকি দোয়া করার জন্য বলছেন কথা বুঝছেন আমার নবী বলছেন দোয়া পড়বে পড়বে দোয়া করিও এ কথা বলে না। দোয়া পড়বে আমার দোয়া করবে এর মধ্যে কি ব্যবধান দোয়া পড়ার জন্য হাত উঠাইতে হয় না কথা বুঝিনি কিনা দোয়া পড়ার জন্য কি হাত উঠানো লাগে না আর দোয়া করার জন্য হাত উঠানো লাগে হাত উঠাই দেওয়া যেমন নামাজের পরে আমরা দোয়া করি হাত উঠাই হদের মৌসুমে আমরা দোয়া করি হাত উঠাই বিভিন্ন জায়গায় যেখানে দোয়া করার কথা আছে সেখানে হাত উঠানোর কথা আছে যেখানে দোয়া পড়ার কথা আছে সেখানে হাত উঠানো নেই বাথরুমও ঢুকার আগে দোয়া করার জন্য বলছেন নবীন আর দোয়া পড়ার জন্য বলছেন সবাই কেন বলেন না তাহলে বাথরুমের আগে দোয়া পড়তে হয় সেখানে হাত উঠাইতে হয় মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হওয়ার জন্য বলেছেন না দোয়া করে বের হওয়ার জন্য বলেছেন তাহলে মসজিদ থেকে যখন আমরা করি দোয়া ফোড়ি এখানে হাত উঠানো ঘুমের আগে আমরা দোয়া করি না দোয়া পড়ি দোয়া পড়ি এই জন্য ঘুমের আগে দোয়ার সময় হাত উঠানো নেই খাওয়ার সময় দোয়া ফোড়ার জন্য বলেছেন দোয়া করার জন্য বলে নাই এই জন্য খাওয়ার আগে আমরা আপনার দেখছেন কখন অনেক মহাজ হাত উঠে দোয়া করে অনেক আম পাবলিক এবার হাত দিয়ে দোয়া করে ভাইও আপনি ভুলের মধ্যে আছেন নবী আজানের স্বরে দোয়া করার জন্য বলে নাই দোয়া এটাই আপনার জন্য দায়িত্ব চার নাম্বার আমল ইমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য মেসওয়াত বলেন কি নবী বলেছেন হ্যাঁ আমাদের সময় যখন ওজু করবে তখন মেসওয়াজ করে নামাজ করুষ্টি লাভের একটা উপায় একটা মাধ্যমে চব্বিশ হাজারবার মেসোয়াজের কথা বলেছে নবী বলেন জিব্রিল এত অধিক পরিমানে মেসোয়া কথা বলার কারণে আমি এমনবার করতাম তো আমার সময় মেস করা হয় ওই নামাজের ফজিলত যে নামাজের জন্য আমার ব্রাস করার কোন সমস্যা নেই কিন্তু ফাঁস হত নামাজ পড়ার জন্য যখন অজু করবে কমপক্ষে নবীর শূন্যতে মেসওয়াটা কি করবে মুল্লা আলী কারি রহমতুল্লাহ মেয়ের কাছে দ্বিতীয় খন্ডে লেগেছিল আমি মানাস তো আপনাদের দাগ কাটবে অন্তরটি ফায়দা সর্বনিম্ন ফায়দা মৃত্যুর সময় ইমরান নসিব হবে কি। নিম্ন নিম্ন স্তরের ফায়দা আর মদ সেবনে সত্তরটি ক্ষতি মদ আফিন যারা পান করে সত্তরটি ক্ষতি একবারে নিম্ন স্তরের ক্ষতি মৃত্যুর সময় বেইম্যান হয়ে মারা যায় যারা মদ খায় যারা আপিন খায় এ ধরনের নেশা যারা পান করে নবী বলেছেন এরা মৃত্যুর সময় বেইম্যান হয়ে মারা যাবে নবীর কথা এই জন্য বাই আমরা এ ধরনের নেশাগ্রস্ত পান করাতে যারা অভ্যস্ত আমরা এটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি আমার মৃত্যু কখন এসে যায় না আমি কখন মরি এটা বলা যায় না যদি আমি মৎখা অবস্থায় মরে। তাহলে আমার জন্য কোন আছে ভাই এই জন্য ভাইও মেসোয়ার নবীর আমরা কি করি সকলেই পালন করার জন্য চেষ্টা করি পাঁচ সপ্তাহ নামাজের যখন অজু করব বিশেষ করে আমরা ওই পাঁচ সপ্তাহ নামাজের অজু সময় আমরা মেসোয়া করবো আদিষের মধ্যে আর বাউমিন চারটা জিনিস সমস্ত নবীর শূন্য জিনিস এই দুনিয়াতে যত নবী এবং রাসুল এসেছেন সব নবীর আসুলের ফাইভটা জিনিস সুন কয়টা জিনিস বলেন এটা সব নবীর এক নম্বর হচ্ছে ব্যবহার করা কি ব্যবহার করা আতর ব্যবহার করা এটা সব নবীর আল্লাহর নবির কাছে তিনটে জিনিস খুব প্রিয় ছিল তার মধ্যে একটা হচ্ছে খুশবু ব্যবহার করা আমরা গায়ে খুশবু লাগিয়ে সবসময় চলাফিরার চেষ্টা করি এটা নবীর সুনত সেন্ট ব্যবহার করতে পারেন গত রমজান নিলে আমি বলেছিলাম সেন্টের মধ্যে অনেক বলা এলকোহল মিশ্রিত সুতরাং এটা নাফাক সেটা উত্তর দিয়েছি আমি যে বর্তমান বর্তমানে ওষুধের মধ্যে ব্যবহার করে তাহলে ওষুধ কি নাফাক বলে না কেন এদের রঙের মধ্যে ব্যবহার করে এখন রং কি নাফাক রং নাফাক হয় তাহলে আপনার মসজিদ তালির মধ্যে অ্যালকোহল আছে তাহলে পুরান কালিমের অক্ষর লিখেছে যদি এলকোল নাফাক হয় তাহলে পুরানো কালিমের অক্ষর না এর জন্য সেন্ট এডও ব্যবহার করতে পারেন আতর এটাও ব্যবহার করতে পারেন দা সব নবীর সুনত নাম্বার দুই আচ্ছা করা এটা সব নবীর সূন্যত এটা শুধু আমাদের নবীদের হাজার বাদ এসে বলেছেন এটা নবীর না সব নবীর সুনত কি নাম্বার তিন বিবাহ করা সব নবীর সুন্নত বয়স হইতে হবে কি হতে হবে বয়সের আগে জন্য নবীর শূন্য আটাই হবে ওই বয়সে উপনীত হইতে হবে বিবাহ দুইজন নবী শুধু বিবাহ করেন নাই একটা হচ্ছে বিবাহ করছেন বৈরাগ্যতা কেউ অবলম্বন করে লাল রুহবান ইসলাম বৈরাগ্যতাকে ইসলাম সমর্থন করে না যে আমি বিবাহ করব না আমি এভাবে থাকব। এভাবে আমার জীবন কাটাবো এটাকে উজলাম বলা হয় অবিবাহিত না বিবাহ সব নদীর এই যে নাল হায়া চার নম্বর সরম লজ্জা প্রত্যেকটা নবী লজ্জাশীল ছিল প্রত্যেক নবী কি ছিল লজ্জাশীল ছিল হায়া উৎসবিনাল ইমান লজ্জা এটা ইমানের প্রধান একটি অঙ্গ চারটা আমল বলেছি পঞ্চম নম্বর আমল সময় আসলে বলার জন্য পায় না সময় শেষ হয়ে যায় খুব দ্রুত দুটা আমল কথা বলে আর একটি আমল কথা বলবো পাঁচ নাম্বার আমল হচ্ছে চক্ষু হেফাজত করা কি হে করা যদি বলেছেন অধিকাংশ গুণা মানুষের চোখের কারণে হচ্ছে এজন্য আমার ভাইও আমরা চক্ষুটাকে হেফাজত করার জন্য চেষ্টা করি কোন বেগানা মহিলার দিকে আমরা টাকা চেষ্টা না করি বুলবছ আমার একবার দৃষ্টি যদি পড়েও যায় পরবর্তীতে আমি চোখটাকে সংযত রাখার চেষ্টা করি নবী বলেছে চশমের আজরাজ দান করেছেন সামলে যেটাই পড়বে সেটাই আমার দৃষ্টিতে পড়বে এটা চোখের অপরাধ না এটা হচ্ছে আমার অপরাধ আল্লাহাদ আমাকে চক্ষুকে হেফাজত করার জন্য বলেছেন আপনি বলে বলেছেন তারা যেন তাদের দৃষ্টিকে কি করে নিচা করে তারা যেন তাদের দৃষ্টিকে নিচা করে দেখবেন আমাদের এই বিশ্ব রোডে যখন দুটা গায়ে দুই দিক থেকে আসে আর উভয় গাড়িতে যদি হেডলাইট জ্বালানো থাকে তখন এখানে আমিও তার দিকে হেডলাইটটাকে কি করি দিয়ে দিই তাহলে এখানে অ্যাক্সিডেন্ট কি আছে সম্ভাবনা আছে এটাকে আমাকে হেফাজত করতে হবে আল্লাহর আদেশ মতো আমাকে চোখ ব্যবহার করতে হবে নজরা একটা তীর মান তারকা মুহফাতি যে ব্যক্তি আমি আল্লাহর ভয় তার চোখ থেকে আবাদত করবে আমি আল্লাহ তাকে এমন একটা ইমান দান যে ইমানের শাহ সে পর্যন্ত অনুবাদ করবে চোখ দ্বারায়গরে আমাদের দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব জাহান নামের আগুন এক মিনিটে সহ্য করা সম্ভব দুনিয়ার একটা আগুন বিয়েশলার মাথায় যে আগুন চলে আপনাকে যদি বলা হয় এক মিনিট তুমি আঙুলটা ধরে রাখতে পারবে ভাই আমল কিমানের উপর শুক্রিয়ায় করতে হবে সাত নাম্বার আমল বুজুর্গানে দিনের সৌবত আমাদেরকে অবলম্বন করতে হবে যারা আল্লাহ যারা বুজুর গানে দিন ওদের সৌবতে যাইতে হবে আমাদেরকে তাহলে আমরা ইম্যানি মৃত্যু পাবোটি আমল আমি খুব দ্রুত সংক্ষেপে বলেছি নম্বর আমল কি ইয়া হাইয়া কই রিগা তিন নাম্বার আমল আজানের পরে কি পড়া দোয়া পড়া চার নাম্বার আমল আমাদের কি করা হেফাজত করা এই সাতটা আমল যদি আমরা নিয়মিত পালন করতে পারি বুজুর্গানের দিন বলেছেন যে তোমার একদিন ইমানের সাথে কি হবে আমরা সাতটি আমল করার জন্য চেষ্টা করব যদি ভুলে যান আমার থেকে লিখে নিন তারপরও এটা দৃষ্টিতে রাখবেন যে সাতটা আমল কি ম্যানেজোর মৃত্যুর জন্য ভাই আজকে চাঁদের ছাব্বিশ তারিখ চলছে ছাব্বিশ তারিখ কয় তারিখ তারিখ শনিবার তারিখ রোববার আঠাশ তারিখ সোমবার উনত্রিশ তারিখ চাঁদ যদি উনত্রিশে হয় যে চান যাচ্ছে এটা হলে চাঁদ শেষ হয়ে যাবে মঙ্গলবারে সোমবারেই আপনার দিলজ মাসের চাঁদ উদিত হবে যদি চাঁদ উনত্রিশা হয় আর যদি চাঁদ তিরিশা হয় তাহলে মঙ্গলবারে কি হবে চাঁদ উঠবে বলেন মঙ্গলবারে কি চাঁদ সোমবারে উঠতে পারে মঙ্গলবারে উঠতে পারে নবী এই দশ দিনের একটা আমল আমাদেরকে বাতিলিয়ে দিয়েছেন যে হাদিসটি আমি সোদ্ার মধ্যে পড়েছি নবী বলেছেন জিলহজ মাসের নয় দিনের আবাদতের যে ফজিলত আর কোন দিনের আবাদতের এই ফজিলত নাই সুতরাং ভিলত মাসের এই নয় দিনে নয় দিনের কোন দিন যদি আমার উন্মত একটা রোজা রাখে একটা রোজার পরিবর্তে তাকে এক বছর রোজা রাখার সব দেওয়া বছর এক বছর আর এই দশ দিনের রাত্রে যদি যে কোনো একটি রাত্র সবে কদরের রাত্রের কি পরিমাণ এই আমার ভাই ঈদের আগে আমরা নয় দিন পাবো চাঁদটার পরে এই নয় দিনের যে কোনো একটা দিন অন্তত দুইটা তিনটা চারটা পাঁচটা যে যা পারেন আমরা রোজা আগে চেষ্টা করি বাড়িতে মা বোনুদেরকেও কি আমরা বলবো যেতে এরা রোজা রাখতে পারে ওদেরকে আমরা রোজার প্রতিরোধের কথা বলবো আর এই নয়টি রাতের যে কোনো রাত্র আমরা জাগ্রত থাকা কি করব। যদি সবগুলো পারেন এটা ভালো কথা আর আরো একটি আমর আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি করার ইচ্ছে করবে যারা কি কোরবানি করা এদিকে একটা আমল মন বলছেন চাঁদ উদিত হওয়ার আগে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে তুমি তোমার নখ মজ গগলের পশম এবং যৌনিকেশ ইত্যাদি এগুলোকে যদি পরিষ্কার করে দিতে পারো চাঁদটার আগেই বুঝছেন দাদা চাঁদুটার আগে এই বাড়তি অঙ্গ ইয়েগুলো যদি কেটে নিতে পারো আর ঈদের দিন কোরবানি করার পরে তুমি কাটবে এগুলো এই নয় দিন আর মশু কাটতে পারবে না নবু কাটতে পারবে না তোমার যৌনি কে দবল পশম ইত্যাদি কিছু তুমি কি কাটতে পারবে না যদি আমলটি করতে পারো একটা পূর্ণ কোরবানির স্বাভাবিক তোমাকে দেওয়া হচ্ছে ভাই আমরা এই আমলটা তো করতে পারি যারা গরিব মানুষ যারা গরিব মানুষ হয়তো সে অ্যাবিলিটি নেই কোরবানি করার তভিক আমাদের নাও তো হতে পারে এর জন্য আর যারা বৃত্তশালী তারাও আমল করতে পারে বলেছেন সেই জন্য এই আমলটা করে সুতরাং আমরা সোমবারে যদি চা উঠতে পারে এই জন্য সোমবারে সূর্য আগে আগে আমরা আমাদের নখ মজ বগলের পশম জনিকেশ ইত্যাদি আমরা কেটে রাখব। আর ঈদের দিন জানোয়ার জবাই করার পরে আমরা ওইগুলো কাটার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে একটা কোরবানের সব ধান করবো আরো মাথলা মাথাল আছে ইনশাল্লাহ যেহেতু সামনে আরো এক জুমা আমরা নিশ্চিত পাবো সেখানেও আলোচনা করা হবে শরিকের মাথাল এখন থেকে যারা শরিক কোরবানে দিবেন এখন থেকে যারা শরিকই কোরবানে দিবে এই কথাটাই বলে আলোচনা শেষ একা কোরবানে দেওয়া সব চাইতে ভালো আর যারা শরিকই কোরবানে দিবেন এরা এখন থেকে দিনদার ফরদার মুক্তা কি আপনার সাথে যাদেরকে আপনি অংশগ্রহণ করবেন অংশীদার নেবেন এরা মোত্তা কিনা পরোজগার কিনা এটা যাচাই করার চেষ্টা করবে। যেহেতু আমি যখন নামাজ পড়ি আমার আমলের কারণে আমার নামাজ নষ্ট হয় ঠিক আছে কিনা কিন্তু কুরবানি এমন একটা আমল এটা সাত জন মিলিয়ে কুরবানি দিছে ছয় জনের নিয়ত মার্শাল্লাহ ঠিক আছে কিন্তু একজনের নিয়ত হয়ে গেছে কি বড় বড় একজনের কারণে সাত জনের একজনের কোরবানি ওই জন্য এই জন্য এখন থেকে তারা শরেক নিবেন শরিক আমার দিনদার কিনা কোনো সুদি কারের সাথে জড়িত আছে কিনা তার অর্থের মধ্যে সুদ আছে কিনা এগুলো দেখবেন দিনদার ফরজগার মুখটা কি এখন থেকে শরীর গুলোকে ওইভাবে বেছে নেওয়া আমরা চেষ্টা করি আগামী সপ্তাহে আল্লাহ বাঁচিয়ে রাখলে বলা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওই যে ষাটটা আমলের কথা বলেছি ওই ষাটটা আমল এবং এই জিলদ মাসের দশ দিনের দিনের ওজা রাত্রে জাগ্রত থেকে আবাদক এবং নোখ কাটার যে যেটি বলেছে আল্লাহ আমাদের সকল কামল করা তো ঠিক যারা শুনত পে স্যারা শুনত পেন্লাহ